সুর আশরা রহমান রহী আল্লা তালামে जमिने सबकिछर मालिकानाधीन समुन्नत महान आल्ला तला भय आसमान समूह तरह उपरी भाग फेटे पड़ा उपक्रम हो তাদের মহান মালিকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে থাকে তারা দুনিয়াবাসীদের জন্য তখন আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করে তোমরা জেনে রেখো আল্লাহতলা হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ু নবী যারা আল্লাতলাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে আল্লাহ আল্লাহতালা তাদের উপর নজর রাখছেন তুমি তো এদের উপর তত্ত্বাবধায়ক নাও এভাবে হে নবী এ আরবি কোরআন আমি তোমার উপর নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা মক্কাবাসীদের ও তার আশেপাশে যারা বসবাস করে তাদের জাহান নামের আজাব সম্পর্কে সতর্ক করে দিতে পারো বিশেষ করে তাদের তুমি কেয়ামতের মহাসমাবেশের দিন সম্পর্কেও হুশিয়ার করতে পারো যেদিনের ব্যাপারে কোন রকম সন্দেহ শোভা নেই আর আল্লাহ আল্লাহতালার বিচারে সেদিন একদল লোক জাননাতে আর একদল লোক জাহান নামে প্রবেশ করবে আল্লাহতালা চাইলে সমগ্র মানব সন্তানকে একটি অখণ্ড জাতিতে পরিণত করতে পারতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা করেন তাকে নিজে অনুগ্রহে প্রবেশ করান আর জালেমদের ব্যাপারে আল্লাহতালার সিদ্ধান্ত হচ্ছে তাদের কোথাও কোন অভিভাবক থাকবে না থাকবে না কোন সাহায্যকারীও এরা কি আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে অথচ অভিভাবক তো কেবল আল্লাহ তালাই তিনি বৃতকে জীবিত করেন তিনি সর্ববিষয়ের উপর প্রবল শক্তিমান তোমরা যে বিষয়ে মতবিরোধ করো তার ফয়সালা তো আল্লাহ হাতে বলো হে নবী এ হচ্ছেন আল্লাহ তিনি আমার মালিক আমি তার উপরেই নির্ভর করি যাবতীয় প্রয়োজনে দিকেই রুজু করি। আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদের বিজেদের মধ্যে থেকে তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন তিনি পশুদের মাঝেও তাদের জোড়া সৃষ্টি করেছেন এভাবেই তিনি সেখানে তোমাদের বংশ বিস্তার করেন ोके आसमान समूह चाबिकाठी हाथी जार इच्छा करें रेजेक्ट बाढ़ आर चान संकुचित कर निश्चय प्रत्येक विषय सम्पर्क समय वा युनीव। हे मानूष अल्लाह तला तुम्हारे से दिन ही निर्धारित कर आदेश दिए नुह के ए जा आमी উপরন্তু যার আদেশ আমি ইব্রাহিম মুসা ও ঈশাকে দিয়েছিলাম এদের সবাইকে আমি বলেছিলাম তোমরা এই জীবন বিধান সমাজে প্রতিষ্ঠিত করো এবং কখনো এতে অনৈক্য সৃষ্টি করো না আর তুমি যে দিনের দিকে আহ্বান করছ এটা মুশরফদের কাছে একান্ত দুর্বি সহ মনে হয় মূলত আল্লাহ তারা যাকেই চান তাকে বাছাই করে নিজের দিকে নিয়ে আসেন এবং যে ব্যক্তি তার অভিমুখী হয় তিনি তাকে দিনের পথে পরিচালিত করেন বল well, সঠিক জ্ঞান আসার পরেও ওরা কেবলমাত্র নিজেদের পারস্পরিক বিদ্বেষের কারণে নিজেদের মধ্যে মতবিরোধ ঘটায় যদি এদের একটি সুনির্দিষ্ট কাল পর্যন্ত অব্যাহতি দিয়ে রাখার তোমার মালিকের ঘোষণা না থাকত তাহলে কবি আজাবের মাধ্যমে ওদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত আসলে যাদের আগের লোকদের পরে কেতাবের উত্তরাধিকারে বাড়ানো হয়েছে তারা কোরআনের ব্যাপারে এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত হয়ে আছে অতএব হে নবী তুমি মানুষদের এ দিনের দিকে ডাকতে থাকো তোমাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেভাবেই তুমি প্রতিষ্ঠিত ওদের অনুসরণ না, তুমি বলে আল্লাহ যে গ্রন্থই অবতীর্ণ করেন না কেন আমি তার উপরে ইমান আনি আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করি আল্লাহ আল্লাহতালা আমাদের মালিক এবং তোমাদেরও মালিক আমাদের কাজ আমাদের জন্যে এবং তোমাদের কাজ তোমাদের জন্য আমাদেরও তোমাদের মাঝে কোনো ঝগড়াঝাটি নেই আল্লাহতালা আমাদের সকলকে এক জায়গায় জড়ো করবেন আর সবাইকে তার দিকেই ফিরে যেতে হবে। যারা আল্লাহ তালার দিন সম্পর্কে বিতর্ক করে বিশেষত আল্লাহতালার কর্তৃক তা দিন গৃহীত হওয়ার পর এদের বিতর্ক তাদের মালিকের কাছে সম্পূর্ণ অসার। তাদের উপর তার গজব তাদের জন্য রয়েছে তার কঠিন শাস্তি যিনি সত্য দিন সহ এ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন হে নবী তুমি কি জানো সম্ভবত কেয়ামত একান্ত কাছে এসে গেছে যারা সে কেয়ামতের বিষয় বিশ্বাস করে না তারা কামনা করে তা ত্বরান্বিত হোক অপরদিকে যারা তা বিশ্বাস করে তারা তার থেকে ভয় করে কেন না, তারা জানে সেই দিনটি একান্ত সত্য জেনে রেখো যারাই কেয়ামত সম্পর্কে বাক বিতণ্ডা করে তারা মারাত্মক গুমরাহিতে রয়েছে আল্লাহ তালা তার বান্দাদের সূক্ষা অতি সূক্ষ্ম বিষয় সম্পর্কেও অবহিত আছেন তিনি যাকে রেজেক্ট দিতে চান দেন তিনি প্রবল পরাক্রমশালী যে ব্যক্তি পরকালের কল্যাণের ফসল কামনা করে আমি তার জন্যে তা বাড়িয়ে দিই আর যে ব্যক্তি শুধু দুনিয়ার জীবনের ফসল কামনা করে আমি তাকে অবশ্য দুনিয়ায় তার কিছু অংশ দান করি কিন্তু পরকালে তার জন্য সে ফসলের কোনো অংশই বাকি থাকে না এদের কি এমন কোন শরিক আছে যারা এদের জন্য এমন কোন জীবন বিধান প্রণয়ন করে নিয়েছে যার অনুমতি আল্লাহ তারা দান করেননি যদি আজাবের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে কবেই তাদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত অবশ্যই জালেমদের জন্য কঠিন শাস্তি রয়েছে wall म दे देखते अवस्थान दे कर मालिक तरज तेज मजूद थक हम आल्ला तलाग्रह नाम आल्ला তার সেসব বান্ধাদের যার সুসংবাদ দান করেন যারা এর উপর ইমান এনেছে এবং নেক কাজ করেছে হেন তুমি বলো আমি তোমাদের কাছ থেকে এ দিন প্রচারের উপর কোন পারিশ্রমিক চাই না তবে তোমাদের সাথে আমার আত্মীয়তা সূত্রে যে সৌহার্দ্য আমার পাওনা রয়েছে সেটা আলাদা যে ব্যক্তি কোনো নেক কাজ করে তার জন্যে আমি তার সেই নেক কাজে অতিরিক্ত কিছু সৌন্দর্য যোগ করে দিই অবশ্যই আল্লাহ তারা ক্ষমাশীল ও গুণগ্রাহী হেন এরা কি বলে এ ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করছে অথচ আল্লাহ তারা চাইলে তোমার দিলের উপর মোহর মেরে দিতে পারতেন আল্লাহ তালা বাতিলকে এমনিই মিটিয়ে দেন এবং সত্যকে তার বাণী দ্বারা সত্য প্রমাণ করে দেখিয়ে দেন অবশ্যই মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত রয়েছেন তিনিই হচ্ছেন আল্লাহতালা যিনি তার বান্দাদের তা কবুল করেন এবং তাদের গুণাখাটাও তিনি ক্ষমা করে দেন তোমরা যা কিছু করো সে সম্পর্কেও তিনি জানেন তিনি তাদের যাকে সারা দেন যারা তাঁর উপর ইমান আনে এবং মেঘ আমল করে তিনি তাদের নিজ অনুগ্রহে তাদের পাওনার চাইতে বেশি স্বভাব দান করেন হ্যাঁ যারা তাকে অস্বীকার করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে रेजे प्राचुर्य दिन जमीन विपर्य तक टू चान तरटुक रेजे की नाजिल करें अवश्य बान्दा प्रयोजन सम्पर् पूर्णांगु वाके भारे और तरफ प्रयोजन दिखे नजर रखें तक बिस्टिर बिस्टि प्रेरण करें জমিনে তার রহমত ছড়িয়ে দেন মূলত তিনি অভিভাবক তিনি প্রশংসিত তার কুদরতের অন্যতম নিদর্শন হচ্ছে স্বয়ং আসমান সমূহ ও জমিনের সৃষ্টি এ দুয়ের মাঝখানে যত প্রাণী আছে তা তিনিই ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন তিনি যখন চাইবেন তখন এতে সবাইকে আবার জমা করতে সক্ষম হবেন হে মানুষ যে বিপদ আপদই তোমাদের উপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই আল্লাহ তারা তো তোমাদের অনেক অপরাধ এমনি ক্ষমা করেছেন তোমরা জমিনে আল্লাহকে ব্যর্থ করে দিতে পারবে না তিনি ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই নেই কোনো সাহায্যকারীও সায় <laughs> um uh -huh. আল্লাহতালার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে সমুদ্রে বাতাসের বেগে বেঁচে পাহাড় সম জাহাজগুলো অন্যতম তিনি ইচ্ছা করলে বাতাস করে দিতে পারেন ফলে এসব নৌজান সমুদ্রে বুকে নিশ্চল হয়ে পড়ে থাকে. নিশ্চয়ই এ প্রক্রিয়ার মাঝে ধৈর্যশীল ও কৃতজ্ঞদের জন্য নিদর্শন রয়েছে অথবা তিনি চাইলে বাতাস তীব্র করে সেগুলো তাদের কৃতকর্মের কারণে ধ্বংস করে দিতে পারেন অনেককে আবার তিনি ক্ষমা করে নিতে পারেন যারা আমার ক্ষুদ্রকে নিদর্শন সমূহের ব্যাপারে খামাখা বিতর্ক করে তারা যেন জেনে নিতে পারে এখন আর তাদের পালানোর কোন জায়গা নেই তোমাদের যা কিছুই দেয়া হয়েছে তা দুনিয়ার কতিপয় অস্থায়ী ভোগের সামগ্রী মাত্র কিন্তু পুরস্কার হিসেবে যা আল্লাহ আল্লাহতালার কাছে আছে তা উত্তম ও স্থায়ী আর তা হচ্ছে সেসব লোকের জন্যে যারা আল্লাহতালার উপর ইমান আনে এবং সর্বাবস্থায়ী তারা তাদের মালিকের উপর নির্ভর করে যারা বড় বড় গুণাহ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে বিশেষ করে যখন রাগান্বিত হয় তখন তারা অন্যদের ভুল ক্ষমা করে দেয় যারা তাদের মালিকের ডাকে সাড়া দেয় নামাজ প্রতিষ্ঠা করে যাদের কাজকর্মগুলো সম্পাদনের সময়ে পারস্পরিক পরামর্শই হয় তাদের কর্মপন্থা আমি তাদের যে দান করেছি তা থেকে তারা আমারই পথে খরচ করে যারা এমনই আত্মমর্যাদা সম্পন্ন যখন তাদের ওপর বাড়াবাড়ি করা হয় তখন তারা প্রতিশোধ গ্রহণ করে মন্দের প্রতিফল অনুরূপ মন্দই হবে কিন্তু যে ক্ষমা করে দেয় এবং আপোষ করে আল্লাহতালার কাছে অবশ্যই তার জন্য যথাযথ পুরস্কার রয়েছে আল্লাহতালা কখনো জালেমদের পছন্দ করেন না কোনো ব্যক্তি যদি তার সাথে জুলুম সংঘটিত হওয়ার পর সম প্রতিশোধ গ্রহণ করে তাতে তাদের উপর কোনো অভিযোগ থাকে না অভিযুক্ত তো হচ্ছে তাদের উপর যারা মানুষদের উপর অত্যাচার করে এবং পৃথিবীর বুকে অন্যায়ভাবে বিদ্রোহের আচরণ করে বেড়ায় এমন ধরনের জালেম লোকদের জন্য রয়েছে কঠোর আজাম যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষদের ক্ষমা করে দেয় সে যেন জেনে রাখে অবশ্যই এটা হচ্ছে সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম হে নবী যে ব্যক্তিকে আল্লাহ তারা গুমরা করে দেন তার জন্য তিনি ছাড়া আর কোনো দ্বিতীয় অভিভাবক থাকে না তুমি জালেমদের দেখবে जब ता आल्ला तला आजब पर्वेक्षण कर तक बोल आज एखान फिर जा पथ आज की One night. যখন তাদের জাহান নামের কাছে এনে হাজির করা হবে তখন তার অপমানে অবনত হয়ে যাবে ভয়ে তার অর্থ নির্মিলিত চোখে তাকিয়ে থাকবে এই অবস্থা দেখে যারা ইমান এনেছিল তারা বলবে সত্যিকার ক্ষতিগ্রস্ত লোক তো তারা যারা আজকে আমাদের দিন নিজেদের ও নিজেদের আদর্শিক পরিবার পরিজনদের এভাবে ক্ষতি সাধন করেছে হে নবী জেনে রেখু নিঃসন্দেহে জালেমরা সেদিন স্থায়ী আজাবে থাকবে আর সে আজাব এসে গেলে তাদের আল্লাহ ছাড়া এমন কোন অভিভাবক থাকবে না যারা তখন তাদের কোন রকম সাহায্য করতে পারবে সত্যি কথা হচ্ছে আল্লাহতালা যাকে গুমরা করেন তার জন্য বাঁচার কোন উপায় নেই হে মানুষ সেদিনটি আসার আগেই তোমরা তোমাদের মালিকের ডাকে সাড়া দাও আল্লাহ তালার কাছ থেকে যে দিনটির তার প্রতিরোধকারী কেউই থাকবে না সেদিন তোমাদের জন্য কোন আশ্রয়স্থলও থাকবে না आर ना दिन और ना तुम्हारे पक्षे से दिन अपराध अस्वीकार संभव है যদি এরা হেদায়ত থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রেখো আমি তোমাকে তাদের উপর দ্বারোগা করে পাঠাইনি তোমার দায়িত্ব তো হচ্ছে শুধু আল্লাহ পৌঁছে তার যখন আমি মানুষদের আমার রাহমাতের স্বাদ আস্বাদন করাই তখন সে ভীষণ উল্লসিত হয় আবার যদি তাদেরই কোন কর্মকাণ্ডের কারণে তাদের উপর কোনো দুঃখ কষ্ট আসে তখন সে মানুষ অকৃতজ্ঞ হয়ে পড়ে আকাশমণ্ডলী জমিনের সমুদায় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তার জন্যে তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন যাকে চান তাকে পুত্র কন্যা উভয়টাই দান করেন আবার যাকে চান তাকে তিনি বন্ধা করে দেন নিঃসন্দেহে তিনি বেশি জানেন ক্ষমতাও তিনি বেশি রাখবেন আসলে কোনো মানুষের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহ তালা সরাসরি তার সাথে কথা বলবেন অবশ্য অহি দ্বারা অথবা পর্দার অন্তরাল থেকে কিংবা ওহি নিয়ে তিনি কোনো দূত তার কাছে পাঠাবেন এবং সে দূত তারই অনুমতি ক্রমে তিনি যখন যেভাবে চাইবেন বান্দার কাছে ওহি পৌঁছে দেবে। নিশ্চয়ই তিনি উচ্চ মোর্যাদা আসী প্রজ্ঞাময় কুশী এমনি ভাবি হে নবী আমি আমার আদেশে দিনের এর রুহ তোমার কাছে ওহি করে পাঠিয়েছি নতুবা তুমি তো আদও জানতেই না আল্লাহ তালার কেতাব কি না তুমি জানতে ইমান কি কাকে বলে কিন্তু আমি এর রুহকে একটি নূরে পরিণত করে দিয়েছি जार द्वारा बंद जा दिन पथ देखार आदेश क्रमे तुम मानुष सठीक पथ देखिए जाच से पथ अल्लाह तलाार ही पथ आसमान समूह जमीन जा सबकिल्ला शुने देख परिशेषे सबकिछ अल्लाह तलाार दिखे धावित है